মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদুল্লাহ ধূরের এবং কাশের গণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমরা শুরু করছি আমাদের কোরআনের আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আঙ্গিনায় যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আল্লাহ রবাহ আলমিন যেন আমাদের সবাই সময়কে কবুল করেন আল্লাহ তালা যেন আমাদের এই প্রোগ্রাম করাকে প্রোগ্রাম দেখাকে প্রোগ্রাম শোনাকে সব কিছুকে যেন আমাদের নজরের জরিয়া হিসেবে কবুল করেন আমিন আমিনবাল্লাহ আলামিন। আমার ভাইয়েরা বোনেরা সারা দুনিয়া থেকে যারা আমাদেরকে দেখছেন আমাদের আলোচনা হচ্ছে কোরআনুল করিমের বাস নম্বর ফোরটি ফোর এবং ফোরটি আল্লা সুবহান হুয়াত আলা এখানে ইহুদিদের কিছু অপকর্মের কথা এখানে বলেছেন ইহুদিরা যে অন্যায়গুলো করেছে এই অন্যায়ের কথাগুলো আল্লাহ রব্লা আলমিন কোরআনে জন্য নিয়ে এসেছেন আমরা যেন মুসলিমরা এই অন্যায়গুলো না করি এটা হলো মেইন রিজন এবং আল্লাহ সুহান হুয়াত আলা এই হিস্ট্রিকে জন্য নিয়ে এসেছেন যাতে করে আমরা মুসলমানরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমি আগের এপিসডে এই কথা বলছিলাম যে ইহুদিরা সারা পৃথিবী তারা আজ পরিচালনা করছে তার মূল কারণ হল দুটো আমার দৃষ্টিতে এক নম্বর হলো যে তারা তাদের নিজেদের ধর্মের ব্যাপারে খুবই ডেডিকেটেড তারা প্রত্যেকে হিব্রু জানে তাওরাত পড়তে জানে দ্বিতীয়ত হল তারা একজন অশিক্ষিত নয় প্রত্যেকটা বাচ্চারা শিক্ষিত হয় তারা আমরা মুসলমানরাও যদি তাদের থেকে এই দুটো জিনিস অন্তত শিখতাম মানুষের শত্রুদের থেকেও অনেক কিছু শেখার থাকে আর ব্যক্তিগতভাবে যেন কোনো ইহুদিকে আমরা শত্রু মনে না করি আমার যদি কোনো নেইবার থাকে আমার যদি কোনো প্রতিবেশী থাকে আমি যেখানে কাজ করি চাকরি করি সেখানে কোনো ইহুদি থাকে উনি আমার শত্রু হতে যাবেন কেন তিনি একজন মানুষ আমি একজন মানুষ তার সঙ্গে যেন সবসময় ভালো ব্যবহার করি বরং চেষ্টা করি আমার ভালো ব্যবহারের মধ্য দিয়ে উনি মুসলমান হয়ে যান কিনা। সেজন্য আমরা তাদেরকে ঘৃণা করি না মানুষ হিসেবে যদি তারা কোনো অন্যায় করে আমরা অন্যায়কে ঘৃণা করি আমাদের আন্ডারস্ট্যান্ডিং হল যে আপনি পাপকে ঘৃণা করেন পাপিকে নয় ব্যক্তিকে ঘৃণা করবেন না ঘৃণা করবেন তার অ্যাকশনটাকে এটাই হলো কিন্তু আমাদের মূল আন্ডারস্ট্যান্ডিং এইভাবে আমাদেরকে চলতে হবে আমার ভাই বোনা ইহুদি যারা তারা তাদের আর নাম হল বানু ইসরায়েল সুরা বানি ইসরায়েল একটা সুরাও আছে কোরআনে যেটাকে সুরাতল ইসরাও বলে আর বিভিন্ন জায়গায় সুরা বাকারা থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ ইয়াকুব ইসরায়াকুব আলহাম যিনি ইউসুফ আলি ইসালামের বাবা ইসরা শব্দের শাব্দিক অর্থ হলো আব্দুল্লাহ আল্লাহর বান্দা ইয়াকুব আলহ ইসালামকে ইসরায়েল কোরআনের মধ্যে বলা হয়েছে হালাল ছিল ইমা শুধুমাত্র ওইটা বাদে যেটা ইসরায়েল মানে ইয়াকো বা নিজের উপরে খাইতেন না তিনি তার অসুস্থতার কারণে সেটা একটা আলাদা কথা এনিওয়ে এখান থেকে বোঝা যায় ইসরায়েল হলো ইয়াকুব আলিহাসালামের আর আরাক নাম এবং ইসরায়েল শব্দের অর্থ হলো আবদুল্লাহ ইসরা হলো আবদা ইল হলো আল্লাহর এক নাম তাদের হিব্রু ভাষায় এজন্য জন্য ইসরা ইল আবদুল্লাহ ইয়াকুব আলিহালামের বংশ থেকে ওই যে ইউসুফ এবং বানিয়ামিন তারা দুইজন আর এরপরে আপনার অন্য যে দশ ভাই সবাইকে মিলে এই যে ভাই থেকে যত বংশ পরম্পরা এসেছে এদেরকে বলা হয় বানি ইসরাহল এবং এদের নবী হলেন মেইনলি মোসা আলহ হলেন তাদের নবী মুসা আলি তারা অনেক জ্বালা করেছে ইজিপ্টে তাদের বসবাস হয়েছে এরপরে তারা সিরিয়াতে গেছে বিভিন্ন ইতিহাস তাদের আছে এরপরে তো এখন ইহুদিরা মেইনলি জোর করে তারা ফিলিস্তিনে বসবাস করছে তারা ইসরায়েলে বসবাস করতেছে ইসরায়েলে এবং দুনিয়ার অন্যান্য জায়গাতেও তারা অনেক দেশেই আছে ইউরোপের বিভিন্ন জায়গাতে আছে ইউকেতে আছে বাংলাদেশে ইন্ডিয়াতে হয়তো ইহুদির নাও থাকতে পারে থাকলেও সংখ্যায় তারা খুব কম এখন আমি যে কথা বলছিলাম সেটা হলো যে ইহুদিরা এইসা আলাইহাল্লামকেও তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল আল্লাহ সুবাহ হুম তাহ তাকে উঠাই নিয়েছেন তারা মনে করে যে তারা তাকে হত্যা করে ফেলেছেন আর খ্রিস্টানরা মনে করে তিনি হত্যা হয়ে গিয়েছেন শুলে চড়ায় মেরে ফেলা হয়েছে যদিও ঈসা আলাহিসাল্লামকে মারা হয়নি মারা হয়েছে অন্যজনকে ঈসা আলহিমকে আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহ তাকে উপরে উঠে নিয়ে গেছেন তাহলে প্রথমে একটা জিনিস মনে রাখবেন তারা যে আল্লাহ নব্বের সঙ্গে শত্রুতা করেছে সেটা শুধু নয় এ শত্রুতা তারা ঈশা আলহিসাল্লামের সঙ্গে করেছে। এবং ঈসা আলাইসাল্লামকে তার অবৈধ সন্তান বলেছে। যেহেতু বাবা ছাড়াই তিনি পৃথিবীতে এসেছেন আমার ভাইরা নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম আসার আগে ইহুদিরা প্রতিষ্ঠিত ছিল এবং বিশেষ করে তাওরাতের মধ্যে তারা পেয়েছে যে শেষ জামানের যে নবী আসবে এই নবী যেখানে খেজুরের বাগান আছে সেখানে আসবেন তো তাদের ধারণা ছিল যে খেজুর বাগানওয়ালা এরিয়াতে ওনার জন্ম হবে এজন্য জাজিরাতলা আরবে যেহেতু আসবেন তিনি জাজিরাতুল আরবের যেখানে যেখানে খেজুরের বাগান ছিল তারা সেখানে সেখানে বসত স্থাপন করে ফেলে এই জায়গাগুলোকে তারা মোটামুটিভাবে দখল করে ফেলে এবং তারা মোটামুটি সমাজের প্রভাব প্রতিশালী হয়ে যায় এবং তারা জানত যে শেষ নবী আসবেন প্রভাবশালী ফ্যামিলি থেকে কিন্তু শেষ পর্যন্ত নবী যখন মক্কাতে এলেন প্রভাবশালী ফ্যামিলিতে ঠিকই এলেন আর মদিনায় নবী এলেন কিন্তু হিজরত করে এলেন জন্ম হলো না তখন তারা দেখলো যে এই নবীকে তাহলে আমরা মানি না আমাদের বংশে যেহেতু জন্ম হয় নাই এজন্য এই নবীকে আমরা মানি না সৌদি আরবের খাইবার এবং মদিনা এই দুই এরিয়া হলো প্রচুর খেজুরের বাগানের এরিয়া এখনো পর্যন্ত একই অবস্থা আপনার কোবা যে পরিমাণ খেজুরের বাগান আর দখলুল মাহদুদ এরিয়াতে আপনার যে পরিমাণ খেজুরের বাগান মদিনার আশেপাশে খেজুরের বাগান দিয়ে ভরা আর বাগানের সংখ্যা তো এখন আরও বাড়তেছে তা এনিওয়ে রসুল্লা সাল্লুসাল্লাম নবী হয়ে আসলেন আল্লা নবীর সঙ্গে তারা চুক্তিও করল মদিনার সনদে কিন্তু তারা সাইন করেছে তিন গোত্র সবাই সাইন করেছে বনু কোরাইজা বনুন নদীর এবং বনু কয়নুকা এই তিন গোত্র সবাই আল্লাহ রসুলের সঙ্গে সাইন করেছে ভিতরে ভিতরে তারা অধিকাংশ লোকজন আল্লাহ নবীর শত্রুতা করেছে বিভিন্ন সময় আল্লাহ রসুলকে ঠকানোর জন্য চেষ্টা করেছে তবে তাদের মধ্যে আবার কিছু ভালো মনের মানুষও ছিলেন যারা আল্লাহর রসুলের কাছে তারা ইসলাম গ্রহণ করেছেন এবং মুসলমান হয়ে আল্লাহর রসুলকে সহযোগিতা করেছেন খুব ভালো মুসলমান আবদুল্লাহ তিনি মুসলমান হয়েছেন এবং রসুল্লাহ সাল্ল সাল্লাহ মদিনায় মোসিন্নতে তো ওনার বাড়ি ছিল যেখানে ওনার কবর আছে এখন এর আশেপাশে ইহুদিদের বসবাস ছিল এজন্য জন্য আল্লাহ রসুলের ইহুদি নেইবারও ছিল এমনকি अल्लाह रसुलहुदी बाड़ी आसा जावा करत जो आल्ला, ता देर ना, देर तारा आल्ला ने ना। ना रसुल हकनबी क्यों वंशन नबीना हिंसा कारण आल्ला नबीरे मानते य घटना इस रसल सल अलहीसलम एक जन इहुदिर एक सब समय रास्ता घाटे खिलाधला करते देखें तरह संगे कथा बतिन आल्लाबी सेले देखलना जिज्ञेस कर लें ओलेटा कोई লোকজন বলল সে তো খুব অসুস্থ মরণাপন্ন অবস্থা তো আল্লাহনবী ছেলেটাকে দেখতে গেলেন ইহুদির বাড়িতে দেখতে গেছে তার বাবাও আছে তো ছেলেটাকে দেখে আল্লাহর সিলে খুব কষ্ট হলো যে ছেলেটাকে আমি দেখতাম আর আল্লাহনবী যে কাউকে দেখলে তো টার্গেট ছিল যে তাকে ইমানের দাওয়াত দেওয়া যায় কি না আমাদের তো এটা নাই আসলে এটাই বড় সমস্যা তখন ছেলেটা যেহেতু মরণ হয়ে যেতে পারে এমন সম্ভাবনা আছে এমন অসুস্থ আল্লাহ নবী বললেন কো লা ইহা ইহ তুমি লা ইলাহ ই বলে ফেলো তখন ছেলেটা তার বাবা চোখের দিকে তাকালে বাবা কি করব। তখন বাবাও দেখলো ছেলেটা মরে যাচ্ছে যদিও বাবা মুসলমান না তারপরও বাবা বলে বললো আতে আবাল কাসেম আবুল কাসেম রসুল্লা সাল্লামের কুনিয়া ছিল যে আবুল কাসেম মোহাম্মদ যা বলছে তুমি এটাকে ফলো করো তো ছেলেটা লাহ ইল্লাহ বলল মোহাম্মদ রসুল্লাহ বললো एरपचा मारा गेसमदुल्ला देखें अल्लाह रसुल्लम पड़े से मरे से आल्ला रबुल्लामी माफ कर दिए कलिमापड़े नरले से जहान नामी हत तो रसुल्ला सलाम यीजर संगे कारबी सल्लासम के तारा विभिन्न भावे हिंसा कर युदी मध्य जेहेतु प्रचुर शिक्षित मानूषा आज जेमन शिक्षित आगे तरह शिक्षित छिल মদিনাতে যারা অশিক্ষিত ছিল তারা অনেকে তাদেরকে জিজ্ঞেস করত যে নবী সম্পর্কে তাওরাতে কি আছে একটু বলো দেখি তখন তারা উল্টা পাল্টা করে তাওরাতের মধ্যে যা আছে এটাকে পরিবর্তন করে তারা কথা বলতো এটাকে তাহরিফ হিসেবে আল্লাহ রবাহ আলমিন আয়াতের মধ্যে নাম দিয়েছে আমরা ইহুদিদের প্রসঙ্গ আল্লাহ নবীর সঙ্গে তারা কি আচরণ করেছে কি করেছে এ আলোচনায় একটু পরে আসব। তবে আমাদের এখনই সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার very পরে আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কোথায় পড়ছি গাইদুবলীন তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाए ना प्रति रविवार रसटाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाय बांगे बांगल्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 इसलम बुनियादी शिक्षा कदाहरण प्रति बुधवार रुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल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 জাহাঙ্গীর कथाज हादिस एर इतिबमयिकाशी अनुष्ठान पिस আসসালামু আলাইকুম আহমতুল ব্যাক আফটার দ্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আগে আপনাদের খেদমতে আমি আরজ করছিলাম যে ইহুদিরা কীভাবে সাল্লামের সঙ্গে শত্রুতা করেছে। তার একটা এক্সাম্পল দিতে গিয়ে আমি বলছিলাম মদিনার লোকজন অন্যান্য লোকজন গিয়ে কি মুসলমানরা কেউ গিয়ে জিজ্ঞেস করলে জরুর আমাদের নবীর কথা কি তাওরাতের মধ্যে কিছু আছে তখন এই অংশটা তারা হজব করে ফেলতো ইচ্ছা করে তারাই অংশটাকে বলতো না বলে এটাকে তারা গোপন করত। করতো আল্লাহ তুলনা করেছেন। যে তারা নিজেরা গোমরাহি কিনে নিচ্ছে তাদের তাওরাতের মধ্যে আল্লাহ নবীর কথা ক্লিয়ার উল্লেখ আছে সেটা তারা না বলে গোমরাহিকে কিনতেছে গোপন করতেছে তারা তাহরিফ করতেছে তাদের তাওরাতকে পরিবর্তন করছে হে নবী আপনি কি তাদেরকে দেখেছেন আর তারা চায় যে তোমরাও যেন পদ হয়ে যাও তো লোকজনদেরকে উল্টাপাল্টা কথা বলে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য তারা চেষ্টা করেছে কোন সময় তারা সফল হয়েছে কোন সময় তারা সফল হয়নি বিভিন্ন সময় মদিনার মুসলমানদেরকেও তারা কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করেছে রসুল্লাহ সাল্লিউসাল্লামকে বিভিন্নভাবে বিপদে ফেলার জন্য চেষ্টা করেছে তো ইহুদিরা রসুল্লাহ সাল্লাসাল্লামের মদিনাই থাকছেন এখনও মদিনায় গিয়ে যে খেজুরের বাগান আমরা দেখি কোবাতে আশেপাশে এর অনেক জায়গাতেই হুদিরা থাকতো কাব এশরাফের বাড়ি কোবাতে ছিল আমি অন্য প্রসঙ্গে আপনাদেরকে বলেছি সেটা তারা কি করত হিব্রু ভাষা যেহেতু অন্য কেউ জানে না এই তারা হিব্রুর উল্টা পাল্টা ট্রান্সলেশন করে আল্লাহ নবীর সম্পর্কে কোনো কথা নাই এবং থাকলেও অন্য কথা আছে এটাকে তারা গোপন করত মাঝে মাঝে এরকম দুই একবার চ্যালেঞ্জ হলে একবার আল্লাহ নবীর কাছে তারা তাওরাত নিয়ে এসে হাজির হয়েছে আল্লাহ রসুল বলছেন পড়ো কিন্তু তারা পড়তে গিয়ে দেখা গেল যে উল্টা পড়তেছে আল্লাহ রসুল তো বুঝতে পারছেন যে না তুমি ঠিক পড়তেছ না কিন্তু আল্লাহ রসুল তো হিব্রু জানেন নাহ যিনি কুত্তাবে ওহের একজন ছিলেন ওহি যারা লিখতেন তাদের লিডার ছিলেন ওনাকে বললেন জৈদ তুমি এই ইহুদের তা আল্লাহ লোক তুমি ইহুদিদের ভাষা তুমি যেটা আছে তুমি এটা শিখতে হবে কারণ আমি তাদেরকে বিশ্বাস করতে পারি না যে তারা আমাকে দিচ্ছে নাকি এখন জয়দেবন সাহেবেদ রাজি আল্লাহ নিজে বর্ণনা করতেছেন ষোল দিন মাত্র টাইম সিক্সটিন ডেজ জাহিদ সাবেদ বলেন এই ষোলো দিনের মাথায় আমি হিব্রুকে লিখতে পারতাম বলতে পারতাম বুঝতে পারতাম এবং আমি পড়তেও পারতাম আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ নবীর দোয়ার কারণে এত বরকত আমার মধ্যে দিয়েছেন তাহলে দেখেন ইসলামের দাওয়াতের স্বার্থে যখন কোনো নতুন ভাষা শেখার দরকার হয় তখন এটা শেখাটা জরুরি তাহলে দাওয়াতের স্বার্থে যখন যেই ভাষা শেখার দরকার হয় এটা ইংরেজি হোক এটা আপনার জার্মান হোক এটা আপনার ফ্রেন্স হোক এটা আপনার অন্য যেটাই হোক না কেন যে ভাষাই হোক ইসলামের দাওয়াতের স্বার্থে আল্লাহ দিনের স্বার্থে যেই ভাষা শেখা জরুরি সেটা আমাদেরকে শিখতে হবে জায়দ্ন রাজি আল্লাহ তাল তিনি যখন এই তাওরাতের ভাষা শিখে ফেললেন এর এরপরে যদি কোনো ইহুদি উল্টা বলতো তখন তিনি চ্যালেঞ্জ করতেন এবং এর পরে থেকে তার আর আল্লাবীর কাছে এসে কোনো ব্যাপারে আর চ্যালেঞ্জ করতে না কারণ তারা এখন দেখল যে না জাহেদ তো অলরেডি আসে জানে কাজেই কোনো কিছু গোপন করা যাবে না আলহামদুলিল্লাহ শত্রুদের সম্পর্কে তোমাদের গার্জিয়ান হিসেবে তোমাদের সাহায্যকারী হিসেবে এক আল্লাহ যথেষ্ট আমরা যেন এগুলো শুনে যেন ভয় পে না যায় যে তাদের এত পয়সা এত অস্ত্র এত প্রতিপত্তি তাদেরকে আমরা কিভাবে মোকাবেলা করবো এটা তো মোকাবেলা আমরা করতে পারবো না আল্লাহ কথার সুহানি প্রশ্নের জবাব দিচ্ছেন যে তোমাদের শত্রুদের সম্পর্কে আল্লাহ রাবুল্লাহ আলমিন খুব ভালো জানেন এটা নিয়ে চিন্তা করুনা শত্রু যত বড়ই হোক শত্রু ষড়যন্ত্র যত বড়ই হোক শত্রু নেটওয়ার্ক যত বড়ই হোক আল্লাহ যদি তোমার সঙ্গে থাকেন তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করে এই নেটওয়ার্ক থেকে বের করে নিয়ে আসবেন কাজেই ওয়ামাকারু ও তারা ষড়যন্ত্র করল আর আল্লাহ আল্লা সুভায়ন হুয়াত ষড়যন্ত্রের জবাব দিলেন এবং ষড়যন্ত্রের জবাব দেওয়ার দিক থেকে আল্লাহ সুভায়নু হুয়া তাল্লাহ হলেন সবথেকে বড় আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে কোনোদিন কোলানো যায় না এই আল্লাহ আল্লা সুভাহান হুয়া তালার উপরে যেন আমাদের থাকে আল্লাহ তো যেন আমাদের ভরসা থাকে আল্লাহর উপরে যেন আমাদের ইমান থাকে আল্লাহ সুভান হওয়া তালার উপরে যেন আমাদের এতেমাদ থাকে আল্লাহর উপরে যেন আমাদের ট্রাস্ট থাকে আর আমরা যেন ওই ট্রাস্টের ভিত্তিতে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেনি তবে আমরা মোমিন হতে হবে খাটি এটা হলো সব থেকে বড় শর্ত এই শর্তটাকে যদি আমরা মানতে পারি আমার ভাইরা আমার বোনরা তাহলে আল্লাহ রবীন্দিন নিহুদি বলেন খ্রিস্টান বলেন অমুক বলেন তমুক বলেন কারো ষড়যন্ত্র কোনো অবস্থাতেই আল্লাহরুল্লাহ আলমিন আমাদের ব্যাপারে বাস্তবায়ন করবেন না ইনশাআল তবে আল্লাহ রব্লা আলমিন যেভাবে বলেছেন আদাওয়াতান ইমানদারদের সব থেকে বড়ো শত্রু যাদেরকে তোমরা দেখতে পাবে তারা হলো যারা ইহুদি এবং যারা মুশ্রেক ইহুদি এবং মুশরেকরা মমিনদেরকে শত্রু মনে করে আর যারা খ্রিস্টান মুসলমানদেরকে তারা একটু কাছাকাছি মনে করে তাদেরকে তোমরা হেল্পফুল হওয়া তাদের মধ্যে এমন ভালো মানের আছে ভালো মানের যাজকরা আছে যারা অহংকারী না তা এনিওয়ে কোরআনের আয়াত দিয়ে বোঝা যায় যে ইহুদিদের সাথেই মুসলমানদের টক্কর বিভিন্ন সময় হয়েছে এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও এটা হতে থাকবে তবে আমরা যেটা করতে হবে সেটা হলো আমরা এর জন্য প্রিপারেশন নিতে হবে তারা যেমন প্রিপারেশন নেয় আমার ব্যক্তিগত ধারণা হলো আন্ডারস্ট্যান্ডিং হলো এটা এবং আমি সিনসিয়ারলি যেটা মনে করি ইহুদিদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এমন এক সময় ছিল পৃথিবীতে কোনো জায়গায় তাদের দাঁড়ানোর জায়গা ছিল না যারা পৃথিবীর ইতিহাস জানেন তারা বুঝবেন আমি কী মিন করি তারা সবর করেছে এবং তারা নিজেদেরকে তৈরি করেছে একটা একটা মানুষ তারা অ্যাসেট হয়েছে বড় বড় ইউনিভার্সিটিগুলোর বড় বড় প্রফেসর দেখবেন তারা বড় বড় দেশের অনেক মিনিস্টার হলেন তারা এজন্য যে জায়গা থেকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে হয় ওই জায়গাটাকে তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে এটা আপনি মানি বলেন মিডিয়া বলেন নিউজ বলেন টেলিভিশন বলেন আপনি যাই বলেন না কেন এটা তাদের মালিকানায় ব্যাঙ্ক বলেন যার মধ্য দিয়ে পৃথিবীটা চলে এটাকে তারা নিয়ন্ত্রণ করেছে আর মুসলমানরা যদি এই পর্যায়ে যেতে হয় তো মুসলমানরা আস্তে আস্তে আস্তে আস্তে অগ্রসর হতে হবে তারা নিজেদের বলয় তৈরি করতে হবে ইকোনমিক বলয় তৈরি করতে হবে মিডিয়া বলায় তৈরি করতে হবে বিজনেসের বলায় তৈরি করতে হবে এবং কেউ তো আপনাকে তৈরি করে দিবে না আপনি নিজেই তো তৈরি করতে হবে কষ্ট করে আর সেটা যদি আমরা ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে করতে পারি তাই শা আল্লাহ আমরা যখন রেডি হয়ে যাব আল্লাহ রব্লি আলমিন আমাদেরকে পৃথিবী পরিচালনা করার দায়িত্ব দেবেন ইহুতুদের সম্পর্কে এই যে কথা এখানে আল্লাহ সোভায় না হুয়া তাহলে আমাদেরকে বললেন এটার ব্যাপারে সব থেকে ভালো কথা হলো এটা जल्लाह षड़ कारण तुम्हारा भय पे जा शत्रुतार कारण तुम्हारा भय पे जा बु हिसेबी तुम्हारे गार्डियन हिसेबे तुम्हारे पेट्रन हिसेबे तुम्हारे प्रोटेक्टर हिसेबे तुम्हारे हेलपार हिसेब आल्ला सुना जथेष रबुल आलम आल्लादी अपन संगे थकें रबुल आलमिन आल्लाह जी संगे थकें तो हमें आदम के क्यों को दिन पराजित करते पर আমার ভাইয়েরা বোনেরা যারা আমাদের সঙ্গে এই পর্বে অংশগ্রহণ করেছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া আমাদের সঙ্গে থাকার জন্য ইনশাল্লাহ আগামী এপিসোডে আমরা তে আয়াতগুলো ইনশাআল্লাহ পর্য আলোচনা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ পিস টিভি বাংলার সাথেই থাকবেন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত Oh